একশো ষাটটা আসমানি কিতাব অথচ বাংলাদেশের সব বইয়ে বইয়ে লেখা আছে ধর্ম বইতে লেখা আছে যে কোরআন যে একশো ষাটটা আসমানি কিতাব ষাটটা বড় একশোটা ছোট এক লাখনা যেহেতু হাদিসটা অত্যন্ত দুর্বল এবং জাল অধিকাংশ মহাদেশ এটা জাল বলছে কেউ কেউ বলছেন সুতরাং এটার উপরে ভিত্তি করে আসমানি কিতাবের সংখ্যা আসমানি কিতাবের উপরে ইমান এটা কিন্তু ইমানের ভিত্তি করে আসমানি কিতাবের শঙ্কা আল্লাহ সবাই জানান কয়টা তবে চারটার কথা কোরআনে আল্লাহাক নাম বলছেন আমরা সেগুলা নাম সহকারে বিশ্বাস করব আর যেগুলোর নাম বলেন নাই সেগুলার নামবিহীন বিশ্বাস করবো